িল্লাহ হি রব আলমিন ওয়ালা আলিহি ওয়াসবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বনের কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বনেরা পবিত্র মাহেরমাদান চৌদ্দ শত চল্লিশ হিজড়ি এই রমাদানে আমরা আপনাদের জন্য যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি সে বিষয়গুলো হলো আমাদের সমাজে এই বাংলাদেশে বহুল প্রচলিত যে ভুলগুলো আমরা রমাদান মাস আসলে করে থাকি যেগুলো কোরআন সন্ন্যাক এবং কোনো দলিল নির্ভর নয় আমাদের হয় কোনোটা দিফ হাদিস নির্ভর কোনোটা জাল হাদিস নির্ভর কোনোটা আমাদের সামাজিক প্রথা এইভাবে প্রচলিত হয়ে গিয়েছে এই জাতীয় ভুলগুলো সম্পর্কে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়াই এই পর্বের আলোচনাগুলোর উদ্দেশ্য আজকের এই পর্বে আমরা আরও তিনটি রমাদান মাসে বহুল প্রচলিত ভুল আমরা আলোচনা করব ইনশাল্লা ইতিপূর্বে আমরা ছয়টি ভুল আলোচনা করেছি সপ্তম যেই বুলটি আমরা আলোচনা করবো এটি কোনো কিতাবে সিরিয়াল না কোনো হাদিসের সিরিয়াল না এটা আমার নিজস্ব সিরিয়াল এটা পুরো বাংলাদেশ থেকে যেই ভুলগুলো বেশি হয় সেটা গবেষণা করে চিন্তাভাবনা করে আমরা বের করেছি তো সাত নম্বর যে ভুলটি সেটি হলো রমাদান মাস আসলে আমরা বিশেষ করে মৃত ব্যক্তিদের নামে কারো নামে কোরআন পড়া শুরু করে দিই কেউ বলে যে আমার মায়ের জন্য এক এক্ষতম কোরআন খতম করব। রমাদান মাস আসলে কেউ বলে যে আমার বাপের জন্য এক এক্ষতম কোরআন তেলাবাত করব। কেউ স্ত্রীর জন্য কেউ স্বামীর জন্য বিভিন্ন জনের নামে কোরআন খতম এইটি একটি খুব বড় ধরনের ভুল কোরআনে কারিম তেলাবাত এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং রমাদান মাস কোরআন নাজিলের মাস এই মাসে আমরা বেশি বেশি কোরআনে কারিম তালাবাদ করব। এই মাসে কোরআন তালাবাদ করব সবাবের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা এবাদত প্রত্যেকটা আমল সবাবের উদ্দেশ্যেই করতে হয় তো আমরা প্রত্যেকটা আমল প্রত্যেকটা এবাদত করব নিজের স্বাবের উদ্দেশ্যে কাউকে দেওয়ার উদ্দেশ্য নয় এজন্য রমাদান মাসে আমরা কোরআনে কারিম তালাবাদ করবো কোরআনকারিম খতম করা জরুরি বিষয় না কিন্তু কেউ করিম মনে করলে তখন সেটি বেদাতের রূপ নিবে কিন্তু তালাবাদ করবো আল্লাহ সুবাহ তত বেশি আমাকে সবাব দিবেন। এটি কোরআন নাজিলের মাস এটি মোবারকময় মাস বরকতময় মাস কিন্তু কোনো ব্যক্তির নামে কোরআনে কারিম করা এটি অত্যন্ত মা বাবা এমনিতেই অটোমেটিক আমাদের আমল গুলোর ছাওয়া মা বাবা পেয়ে যাবেন কারণ মা বাবা আমাদেরকে এগুলো শিখিয়ে গেছেন আমাদেরকে লালন পালন করেছেন আল্লাপাক এমনিতে মা বাবার আমল নামায় দিবেন কিন্তু দেখা যায় আমাদের দেশে কেউ মায়ের জন্য এক্ষতম বাপের জন্য এক এক্ষতম স্বামীর জন্য এক এক্ষতম এরকম বিভিন্ন জনের নামে খতম করা হয়। এবং অনেকে বাড়া করেও খতম করান রমাদান মাস আসলে দেখা যায় আহ অনেক হাফেজে কোরআনদেরকে দিয়ে অনেক আলেমদেরকে দিয়ে বাড়া করে আহ কোরআনে খতম করান রমজান মাসে নিজে তালা করেন না অন্যদেরকে দিয়ে বাড়া করে কোরআন তালাবাদ করান এর দ্বারা তিনি নিজেও কোনো স্বভাব পাবেন না এবং যাদের উদ্দেশ্যে করানো হয়েছে তারাও কোনো স্বভাব পাবেন না এবং যারা টাকার বিনিময়ে কোরআনে কারিম তালাবাত করেন তারাও কোনো স্বভাব পাবেন না এজন্য আমার সম্মানিত বা ইউবনের রমাদান মাসে আমরা কোরআনে কারিম তালাবাত করবো কোরআনে কারিম শুনব তালাবাত নিজের স্বভাবের উদ্দেশ্যে এটা কোন ব্যক্তির নামে করব পুরা রমাদান মাস আমরা কোরআন তালাবাদ করি তো বিশেষ করে যখন সাতাশে রমাদানের রাত্রি আসে তখন আমরা নাম লিখে লিখে মসজিদে ইমাম সাহেবের কাছে দিতে থাকি যে এ এক খতম কোরআনাত দুই খতম করান তালাবাদ তিন খতাবাদ এগুলো আমার মুরুবি নামে বক্সাই দেন এই যে বক্সাই দেওয়ার পদ্ধতি এটা একটা মারাত্মক ভুল পদ্ধতি। আমরা এই দেওয়ার কাজ করে থাকি। আর আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা থাকেন এটা মাদান মাসে তাদের একটা বিশাল হাদিয়ার মাধ্যম কারণ ওই বক্সানোর নামে কেউ একশো টাকা কেউ দুইশো টাকা কেউ পাঁচশো টাকা শুধু বক্সাই দেওয়ার জন্য এই হাদিয়ার ব্যবস্থা করা হচ্ছে অথচ এটি ইসলামে এই জাতীয় কোনো কোনো আমল অবাদত দেওয়ার বিধান ইসলামে নেই এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা কোরআনে কারিম তেলাবাদ করবেন নিজের জন্য এটি আরেকজনকে বক্সাই দেওয়ার জন্য কোরআনে কারিম তেলাবাদ নয় কোরআনে কারিম এরকম বক্সাই দেওয়া যায় না যদি বক্সাই দেওয়া যেত তাহলে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বক্সাই দিতেন রহমতুল্লাহ দিতেন যুগে যুগে ওলামা এ কাম সালাপে সালহীন দিতেন কিন্তু এই বক্সাই দেওয়ার সিস্টেম বাংলাদেশে বহুল প্রচলিত এমন কোন মসজিদ নাই বাংলাদেশে প্রায় অধিকাংশ মসজিদ সেখানে এই বিশেষ করে ছাব্বিশ তারিখ রাত্রে পুরা রমজান মাসে চলে বিশেষ করে পাঁচ ছয় দিন দশ দিন অতিবাহিত হওয়ার পরে শুরু হয়ে যায় তবে সবচেয়ে বেশি তারিখ প্রায় কোরআনের বক্সাই দেওয়ার জন্য আসে তো ইমাম সাহেব দোয়া দিয়ে সবগুলা বক্সাই দেন অথচ ইসলামে এই জাতীয় কোনো কোন আমল কাউকে দিয়ে বক্সাই দেওয়ার কোনো বিধান ইসলামে নাই আমি তালাবাদ করেছি এটা আমার আল্লাপাক সবাব দেবেন যা যা দিবেন আর আমি আমার মুরব্বিদের জন্য মা বাবার জন্য সবসময় দোয়া করব। এটা কাউকে দিয়ে বক্সায় দেওয়ার বিধান নাই যেহেতু এর দ্বারা আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা মনে করেন যে এটা রোমাদান মাসে একটা আমাদের উপার্জনের মাধ্যম এই জন্য বিষয়গুলো হয়তো আমাদেরকে স্পষ্ট করে বলেন না সুতরাং আমার সম্মানিত ভাই বোনেরা এই মারাত্মক বুলটি থেকে আমরা আহ বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল নয় নম্বরে যে বুলটি আমরা করে থাকি নবম বুল যেটি সেটি হলো আমরা যেদিন কোরআন খতম হয় সেদিন আমরা পানি নিয়ে যাই বাংলাদেশের অনেক এলাকা দেখা যায় যে বিশেষ করে ছাব্বিশ তারিখের পরে সাতাশ তারিখ রাত্রে আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে কোরআন খতম হয় তো কোরআন খতম শেষ হলে তখন সেখানে দেখা যায় মসজিদে একবারে বোতল বড় এবারে প্রায় তিরিশ চল্লিশটা বোতল থাকে আবার কোন কোনো মসজিদে আপনার পাত্র ভর্তি করে জগ ভর্তি করে পানি রাখা হয় তা হাফেজ সাহেবেরা খতম শ্বাস করেন আর ওই পানির মধ্যে ফু দেন মধ্যে ফু দেন মধ্যে ফু দেন। পরবর্তীতে এই পানি বরকতের জন্য সবাই নিয়ে কেউ খান কেউ পান করেন কেউ ব্যবহার করেন সবাই সবাইটাকে বিশাল বরকতের মনে করেন যে পুরা কোরআন খতম করে তারপরে আমার এই পানিতে ফু দেওয়া হয়েছে এই পদ্ধতিটাই एटके साबी पानी पान करब नियते पानी गोसल कर व्यवहार करी साविन नियते फू दीगुल् गुनाहर क्ष कुरानी कारीम तलावत कर आलहमदुल्ला स्वाब তবে শেষ করতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই কোরআনে কারিম আমি তিরিশ তারিখে শেষ করতে পারি উনত্রিশ তারিখে শেষ করতে পারি শেষ নাও করতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা এখন যাই হোক যখন শেষ করা হয়েছে কিন্তু সেখানে ফু দিয়ে দিয়ে ওই বরকতার পানি পান করা এটি একটি বেদাত এটি এই ভুলটা আমরা করে থাকি এজন্য যে সকল ভাই বোনেরা এই জাতীয় পানি ব্যবহার করি আমরা এই পানি থেকে ব্যবহার থেকে দূরে থাকব পানি নেওয়া থেকে দূরে থাকব। কারণ এই কাজটি যুগে যুগে সালাফেসঅালহীন কেউ করেন নাই আল্লাহ সব তালা আমাদের সবাইকে এই জাতীয় ভুল ত্রুটিগুলো থেকে আমাদেরকে বেছে থাকার আল্লাপাক তৌফিক দান করুন আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ